উম্মু আতিয়া রাজেলাহ তাল্লাহতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লি সাল্লাম বলেছেন আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো মহিলার জন্য স্বামী ব্যতীত অন্য কারও মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা হালাল হবে না সুরমা ও রঙিন কাপড়ও ব্যবহার করতে পারবে না তবে সুতাগুলো একত্রে বেঁধে হালকা রং লাগিয়ে তা দিয়ে কাপড় বুনলে তা ব্যবহার করা যাবে